महाल रसुल सम्मानित सभपति सम्मानित अतिथिवृद ওয়াস করি ময়দানে সাধারণ মানুষের সামনে আর আজকে আপনারা এখানে সবাই বড় বড় ওয়াইজ বড় বড় প্রাজ্য পিত আলেম বিভিন্ন মাদ্রাসার মহাদেস সখি প্রিন্সিপাল কাজেই আমার বেশি আমি যে কথাগুলো বলব আমার মনে হয় আপনারা সবাই এগুলো আমি আমার চেয়েও ভালো জানেন আমার আর্টিকেলটা এই ছোট্ট বইটার ভিতরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একুশ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে উম্মতের ঐক্য ও ঐক্যের দাওয়াত এখানে প্রথমে যে বিষয়গুলো এগুলো প্রায় আমরা সকলেই জানি সেটা হলো ঐক্য খুব ভালো জিনিস অনৈক্য খারাপ সবাই জানি এজন্য এ বিষয়ে আমি কোন বিস্তারিত বলবো না আমার প্রবন্ধে লিখেছি আপনারা এটা পড়লে এ বিষয়ে আমার কিছু মতামত পাবেন তবে এক্ষেত্রে প্রথমেই আমি যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো ঐক্য এবং বিভক্তি আমার যতটুকু অনুভূতি এবং জ্ঞান এটা মূলত কালবি আমল আমরা অনেক ঐক্য বলতে মনে করি সবাই এক জায়গায় হয়ে যাওয়া আমার কাছে মনে হয়েছে কোরআন সন্নার আলোকে সালফেস আলহিনের আক আলোকে যে ঐক্য ঐক্যের জন্য ইসলামের মূল পরিভাষা হলো জামায়াত আমরা সাধারণভাবে জামায়াত বলতে দল বুঝি দলবদ্ধতা বুঝি এটা একেবারে খারাপ বুঝ বলছি না তবে দল বলতে আমরা অনেক সময় একটা নির্দিষ্ট গ্রুপ বুঝি দল গ্রুপের আরবি হল হেসবু আর দলাদলি হলো তাহুব আর জামাত, ফ জামায়াত জামাহান এটাকে একত্রিত থাকা কাজেই ঐক্যের ব্যাপারে ইসলামের সবচেয়ে বেশি ব্যবহৃত পরিভাষাটা হল জামাত তাওহিদ ওয়াহদা এগুলো আছে কম বেশি তবে জামাত শব্দটাই কোরআন এবং সুন্নায় ঐক্য বোঝাতে ব্যবহার করা হয়েছে বেশি এবং এটা একটা ফরজ এ বাদত যেহেতু আল্লাহ আমরা আপনার সবাই উসুলবিদ যে আল্লামরুল উজুব আল্লাহ যেহেতু আমর করেছেন কাজে এটা অজীব আর অজীবটা হলো ঐক্যবদ্ধ থাকা তো ঐক্যবদ্ধ থাকা বলতে আমরা দুটো ভুল বুঝি মনে হয় আমার কাছে এই দুটো ভুল বুঝাটা আমি আলোচনা করব বাকিটা আপনারা কোরআনের আয়াত হাদিস দেখে নেবেন একটা হলো আমরা এটাকে সাধারণত মনে করি দৈহিক এক জায়গা হওয়া আর কোরআন এবং সুন্দর আলোকে যেটা বোঝা যায় এটা একটা জামাহাত বা ঐক্য হল এটা এতে কাদি এব আদত যেহেতু আপনার উলামাহ আয়াতের অর্থ সবাই জানেন আল্লাহ বলছেন কি যে তোমরা শত্রু ছিলে তাহলে পরস্পরের শত্রুতা হৃদয়ের ভিতরে শত্রুতা পোষণ করা বিভক্তি পোষণ করা ও আমার দলের নয় ও অন্য আমি এবং সে ভিন্ন এই চিন্তাটা পোষণ করা হল এফ আক্তার রুখ আর আল্লাহ বাইনা কলুবিকু তোমাদের কালবেের ভিতরে উলফত তৈরি হল পরস্পরের ভিতরে সম্প্রীতি তৈরি হলো সৌহার্দ্য তৈরি হল ফাঁসবাস তুমি নেমাতি এ সবাই সবাই ভাই হয়ে গেলে পরস্পরের প্রতি যে ভাতৃত্বের অনুভূতি দুনিয়ার যে প্রান্তেই থাক আমি মনে করছি সে আমার ভাই এই এইটা হলো জামায়াত কোরআনের এই আয়াত থেকে আমরা এটাই উপলব্ধি করি এবং রসুলের অগণিত হাদিস থেকে এবং যে কথাটা আমরা সবসময় বলি সুন্নাত থেকে আহসন্নাতা ব্যবহার হচ্ছে এটা বলতে তারা নির্দিষ্ট কোন এক জায়গায় একত্রিত দল দলের একটা আমির এইগুলো বোঝাননি চেতনার ভিতরে সবাইকে এক মনে করার যে অনুভূতি এটা বুঝিয়েছেন কাজেই আল জামা এটা একটা কালবিখাদি এবাদত अंत मुसलमान इतना के सर्वोच्च गुरुत्व दिए विश्वास करते थक सब मुसलमान मतलब जमायत के जमायत के फरज इबादत मन पालन करते करते आरोप विस्तारित आलाप कर लाभ नहीं जरा आबादी ओल महराम উলাম এ কেরামদের ভিতরে একটা বিশেষ সে গুরুত্ব দেন কাজে বিষয়গুলো আপনারা সবাই জানেন এটা হল একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো আমরা জামাত এবং ইফতেরাক ক্ষেত্রে বাকি বিষয়গুলো আপনারা পড়ে নেবেন ইফতরাক ক্ষেত্রে আমরা আর বিষয়ে মাঝে মাঝে আমরা হয়তো অস্পষ্ট হয়ে যায় যেটা আমার আগেও মহতারাম আলোচক আলোচনা করেছেন ই মতভেদ আর ইফতারাত বিচ্ছিন্নতা বিভক্তি এক না মতভেদ থাকবেই এটা মানবীয় প্রকৃতি মানুষ আছে মানে স্বামী স্ত্রী মতভেদ আছে এজন্য বিচ্ছিন্ন হয় না তারা ভাই ভাই মতভেদ আছে বিচ্ছিন্ন হলে খারাপ হয় বাপ বেটার মতভেদ আছে বিচ্ছিন্ন হলে খারাপ বলে মতভেদ মানবীয় প্রকৃতি কাজেই মতভেদ নিন্দনীয় নয় কখনো নন্দনীয় হতে পারে আর বিচ্ছিন্নতা মতভেদের ভিত্তিতে আমি ওর থেকে আলাদা এই বিচ্ছিন্নতা হল সর্বাবস্থায় হারাম এবং নিন্দনীয় আল্লাহ তালা কোরআনকারী নিষেধ করেছেন এটা কাফেরদের আলামত বলেছেন অল্লা তাকুনাল মুসিক আল্লা দিন আফার আহম ও কানু শিয়ান আর আমরা এখানে দিনটাকে ভেঙে ভেঙে টুকরো টুক করতে করতে করতে করতে অনেক দূরে চলে যাচ্ছি এই দুটো বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের ঐক্য নষ্ট হওয়ার কারণ কি আমরা অনেক তাত্ত্বিক কথা বলেছি আমি তাত্ত্বিক বেশি দিতে চাচ্ছি না আমি এখানে ঐক্য বিনষ্ট হওয়ার কতগুলো কারণ আপনাদের সামনে আপনাদের সদয় বিবেচনার জন্য আমরা জানি মূল বিশ্বাসের চেতনার অনৈক্য মানুষ যখন বিশ্বাস ভিন্ন হয়ে যায় তাকে আর নিজ দল মনে করতে পারে না সে রাজনৈতিক বিশ্বাস ধর্মের বিশ্বাসক যে কোনো বিশ্বাস যখন বলে যে সে আমার মতের বাইরে এই জন্য আকিদার বিশ্বাসের কারণে আকিদার বিভক্তির কারণে আকিদার মতভেদের কারণে বিভক্তি মুসলিমের যুগ থেকেই খারেজিরা তৈরি হয়েছে শিয়ারা তৈরি হয়েছে আলী রাধুল সময় আপনারা জানেন এর পরে এরপরে বেঁচে থাকতে জাহামি মতী ইত্যাদি জাহামি এবং কাদারি এরা এসেছে এগুলো আকিদাগত মতের বিশ্বাসগত কিন্তু বর্তমান যুগে আমাদের যে বিভক্তি এটা বিশ্বাসের চেয়েও কর্মগত বেশি হয়ে গেছে এক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা পাবেন যে আমাদের বিভক্তি বেশি হওয়ার কারণ হল যে আমরা সাহাবিদের মানহাস পদ্ধতি পরিত্যাগ করেছি আমরা যদি সাহাবিদের পদ্ধতি থাকতাম ডল্লা সাল্লাম এবং সাহাবিদের যুগেও মতভেদ অর্থাৎ আমলগত মতভেদ ছিল আকিদাগত বিভক্তি ছিল বিভক্তির ক্ষেত্রে সাহাবিদের আমরা যেটা দেখি জামায়াত মানে কি আমরা এখানে সবাই একটা জামাত এখান থেকে দশজন লোক আলাদা হয়ে গেলেন তারা একটা ফিরকা হয়ে গেলেন হেজ হয়ে গেলেন ওই যারা চলে গেলেন তারা এই বাকি লোকদেরকে অন্য দল এরা ঠিক না মনে করছে কিন্তু ওই বেরিয়ে যাওয়া লোকদেরকেও নিজেদের ভাই মনে করেছেন খারেজিরা আপনারা জানেন ইসলামের সবচেয়ে বেশি পিউরিটান সবচেয়ে বেশি আবাদতকারী সবচেয়ে বেশি তাহাজ সবচেয়ে বেশি কোরআনপাটকারী সবচেয়ে বেশি হিংস্র উগ্রদল তারা ইসলাম কায়েমের নামে সাহাবিদেরকে হত্যা করেছে লড়াই করেছে নির্বিচারে মানুষ মেরেছে বলেননি তাদেরকে কাফেরও বলেননি, তাদেরকে বলেছেন তারা আত্মপূজায় গোমরা হয়ে গেছে এর চেয়ে বেশি বলেননি তাদের পিছনে নামাজ পড়েছেন তাদের সাথে নামাজ পড়েছেন অর্থাৎ ওরা আমাদেরই ভাই ওরা ভুল করেছে ফিরে আনতে পারি কিনা ওরা আমরা আলাদা এই চিন্তা সাহাবিরা করেছেন আমি অন্তত এরকম দেখতে পাচ্ছি না দ্বিতীয় হলো ফিরকি মতভেদ আমি আপনাদের এখানে আর একটা বিষয় এনেছি পর সেটা আগেই আমি বলে রাখি সেটা হলো আমরা আজকাল যেটা দেখতে পাচ্ছি বিভক্তি নিয়ে অনেক কথা আমরা বলছি ঐক্য নষ্ট হচ্ছে কেন আমরা বইয়ে পড়তাম আহলসুন্নত জামায়াত সুনত মানে জামায়াত মানে ঐক্য এর বিপরীতে সবসময় বাসায় আছেন ব্যবহার করেন আহল উল ভিদ আত ইফতিরাতকা তার মানে যারা বেদাতপন্থী তারা দলাদলি করে বর্তমানে আমরা বাংলাদেশে দুই ধরনের ইসলাম পাওয়া যায় এক ধরনের ইসলামে সেখানে কোনো হানাহানি মারামারি নেই পর্দার কথা নেই হালালের কথা নেই হারামের কথা নেই মদের কথা নেই ধরেন আমি একজন একটা খানকার খলিফা ফুরফুরা খানকা মনে করেন আরেকজন একটা খানকা আছে একটা মাদার আছে একটা দরগাহ আছে একটা দরবার আছে সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাচ্ছেন সেখানে দোয়া নিয়ে চলে আসছেন এক দল আরেক দলের বিরুদ্ধে বলে না অন্তত বাংলাদেশে শতাধিক গৌসে আজম আছে প্রত্যেকে বিশ্বাস করে তার হুজুর একমাত্র গসে আজম কিন্তু এক গে আজম আরেক গর বিরুদ্ধে বলে না শতাধিক মুজাদামান আছে প্রত্যেকে বলে আমার হুজুর একমাত্র মজাদি মান কিন্তু এক হুজুর আরা এক হুজুরের বিরুদ্ধে বলে না বলে না যে তোরা কাফের হয়ে গেছিস আমার মজাদ মানিস সেটা বলে না কিন্তু এর বিপরীতে যে মুসলমানেরা যে আওলামে কেরাম ধার্মিক প্র্যাকটাইজিং প্র্যাকটিজিং মুসলমান যারা যারা শরিয়াদকে গুরুত্ব দেন নামাজ না এবং কেউ না পড়লে মনে ব্যথা পান কোরআন পড়েন না পড়লে ব্যথা পান শরিয়া পালন না হলে ব্যথা লাগে এই ধরনের তৌহিদ সুন্না এবং গুরুত্ব থাকতে পারে এই ধরনের মুসলমানদের মারামারি হানাহানি প্রান্তিকতা আমার তো মনে হয় সব সীমা ছাড়িয়ে গিয়েছে এখন একটু আগে আমরা বোধ বলছিলেন নিরাপত্তা নামাজ পড়ো না নামাজ পড়লে মরার ভয় আছে কারণ আমিনারা আর জোরে আমিন আসছেন মারামারি হয়ে যাবে আমার আলমডাঙ্গা বিশ্বাস করেন ভাই আমাদের জিনায়দার পাশে আলমডাঙ্গা সেখানে আমিন জোরে রাস্তা বলা নিয়ে মারামারি হয়ে মানুষ একজন শহীদ হয়েছেন অবশ্যই কারণ আপনারা জানেন যে ঈদাল মুসলিম জামা যারা ঐক্য এবং সুন্নতের দাবি করছি তারা কেন এত বিভক্ত আর যারা আমরা বলছি ওরা বেদাহাতি ওরা বেদাহাত দলাদলি করে ওরা কেন বিভক্ত নয় তার মানে আমরা সাহাবিদের মানহাস পদ্ধতিটা ত্যাগ করেছি সাহাবিরা আতিদেরকে বিশ্বাসে আর যুগে ছিল আপনারা সবাই ওলামায় মোসান্নাফাদ গুলো পড়ে দেখেন সাহাবিগণ তাবিগন এমন এমন বিষয়ে মতভেদ করেছেন আমরা কল্পনায় করতে পারি না কিন্তু এই মতভেদের কারণে কেউ কাউকে খারাপ বলেননি তাদের মানহাজ আমি কি পেয়েছি আমরা পড়তে যে তারা বলেছেন এইটা আমার দলিল মানুষকে খারাপ বলছি বলছি এমনকি আকিদার বিষয়ের কাফের বলার পাশাপাশি বিষয়ে ছোট ছোট বিষয়ে যেটা আকিদার হয়তো মৌলিক বিষয় নয় আমি এখানে লিখেছি আকিদার জুজ ইয়াদকে কুলিয়াত বানাচ্ছি আমরা এবং আকিদার বিষয় নয় যেগুলো ফেকের বিষয় সেগুলোকে বিষয় বানিয়ে ফেলছি এবং বিভক্তি বাড়িয়ে দিচ্ছি আমার ধারণা মতে আমার চিন্তা মতে যেটুকু বুঝেছি আহলসুন্নতাল জামাত হলো ইনক্লুসিভ সবাই আমরা সবাই আলু সুনতাল জামাত সবাই সব মুসলমান আহলসুন্নতলাল জামাত কেউ যদি ঘোষণা দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে গেল আর আমরা এখন বর্তমানে হয়েছি এক্সক্লুসিভ কেউ না শুধু আমি আর তুমি আমি আর কেউ ঢুকতে পারবে না এখানে তো জামাত হলো না এরপরে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে আমাদের বিভক্তি তৈরি করছে বিশেষ করে সরিয়া ভালোবাসা মানুষদের ভিতরে দাওয়া পদ্ধতির মতভেদ আমরা নিজের জীবন ইসলাম পালনের পাশাপাশি অন্যের জীবনে ইসলাম ইসলামের আহ্বান জানাতে যে বিভিন্ন পদ্ধতি হয়েছে আপনারা সবাই জানেন কেউ খানকারী দাওয়াতের মাধ্যমে কেউ রাজনীতির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন এখন প্রত্যেক গ্রুপ নিজের পদ্ধতিটাকে শুধু পদ্ধতি আর বলছেন এটাকেই দিন মনে করছেন এবং অন্যদেরকে বেদল মনে করছেন এই রকম চেতনা ব্যাপক বেড়ে গেছে আর একটা বিষয় বিভক্তি তৈরি করছে সেটা হল সমালোচনায় ইসলামী আদব লঙ্ঘন এটা আমি বিস্তারিত লিখেছি আপনারা পড়বেন জানিনা আপনাদের দিম থাকতে পারে জানাবেন সেটা হলো ভাইরা আমরা কর্মের সমালোচনা আর মুমেনের সমালোচনার ভিতরে মটো পার্থক্য করছি না যেখানে কোরআনে আল্লাহ তালা বলেছেন তাল মিজাহ হুসাইম আল খাব আমরা যখনই একজন আলেম আর আলেমের বিরুদ্ধে মতামত প্রকাশ করছি তখন সরাসরি তার অন্তরে চলে যাচ্ছি অনেক আলেম আছে নিজেদের প্রমাণ করার জন্য নিজেদের সুবিধার জন্য অর্থাৎ তার অন্তরে কি আছে আমি অভিযোগ করছি অথচ আল্লাহ বলছেন তুমি না দেখোনি আমরা ইসলামী আদব লঙ্ঘন করছি আমার কাছে মনে হয়েছে যে আমরা আমরা আমাদের করণীয় চিন্তা করছি সেটা হলো যে মতভেদ থাকবে ভাই আমরা হাজার বছরের মতভেদ এক হাজার দিনেও মেটাতে পারবো না কিন্তু আমি যদি কোনো কর্মের সমালোচনা করি আমার ধারণাই দুটো জিনিস ইসলাম শিখিয়েছে আমাদের একটা হলো সমালোচনার ক্ষেত্রে আমি এমন কথা বলবো না যেটা মানুষকে আহত করে যেখানে কোরআন বলছে যে অন্য ধর্মের মানুষদের আঘাত দিয়ে কথা না। আপনার সবাই পড়েছেন ইমাম যেখানে আল্লাহ কোরআনে বলেছেন ওলা তুজা দিলু আহ্লাল কিতাব ইল্লাহ বিল্লা হাসান আহ অন্য ধর্মের অনুসারীদের রিহুদ্দিন আসারদের সাথে যদি বিতর্ক করো বেদী কথা বলো না তারা যা বলবে তার চেয়ে উত্তম কথা তুমি বলবে সেখানে আল উল মুসলিমিন, মুসলিম সাহেব তার ব্যাপারে আলেমদের ব্যাপারে আমরা এমন ভাবে কথা বলছি যার হৃদয়ের ভিতরে অবজ্ঞা তৈরি করছে মুখেও বলছি কর্মও হচ্ছে, এটা কিভাবে হতে পারে এই আমার অনুরোধ হলো যেটা আমার এখানে বলতে চেষ্টা করেছি সেটা হলো আমরা সমালোচনা করবো প্রথমত কর্মের কোন ব্যক্তির নয় যদি ব্যক্তির সমালোচনা হয় রসুল যেভাবে বলতেন ইন্না মিনকা ফেরিন তোমাদের ভিতর কেউ কেউ নাম বলে নয় দ্বিতীয়ত যখন আমরা বলবো একটু দরজা রেখে বলবো বলব এমন যদি বলি এই কাজ যারা করছে তাদের আর কোন দরজাই নেই ইসলাম এইভাবে সাহাবীরে বিশেষ করে এমন ব্যাপার এই ধরনের ব্যাপারে কথায় জাননি বলে আমার কাছে মনে হয়েছে আপনারা যদি বিষয়টা চিন্তা করেন হয়তো আরো কিছু বিষয় জানবেন ইমানই ভ্রাতৃত্বের অবমূল্যায়ন অর্থাৎ আমাদের ভিতরে ইমান আছে স্বীকার করছি একজন মানুষ মুমেন আমি তাকে কাফের বলতে পাচ্ছি না ভিন্নতা আছে তারপরেও আলী বলছেন না ওরা কাফের নয় ওদেরকে কি করে আমি কাফের বলবো তাহলে ওরা কি ওরা উগ্রতার কারণে বিভ্রান্ত হয়ে গিয়েছে এর বলতে পারেননি তিনি আর আমরা আমরা মানুষদেরকে ঠেলে বের করে দেওয়ার জন্য অর্থাৎ নেই ভাই কারণ আমি বলছি আপনি আপনি বলছেন আমি সব মিলিয়ে দেখা যাবে একজন মুসলমানও বেহেস দেওয়ার কারণ মনে আমরা নিয়ে নিয়েছি আল্লাহ একবার আমরা কেন এরকম বলবো আমরা বলতে পারি যে আমি একজন অপরাধ করে কিন্তু তার ইমানটা একমাত্র মাহবুব মেনে মহাসের নবী মেনেছে ভুল ভ্রান্ত পারে কিন্তু এই ইমানটা তো সবচেয়ে বড় ওজনের আমার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আমি তার বিরুদ্ধে অনেক কথা বলতে পারি কিন্তু তাকে অবজ্ঞা করতে পারি না এই ইমানই ভ্রাতৃত্বের আমার অবমূল্যায়ন করছে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিগুলো বলা হয়েছে দরবারি কারণে কারণে কারণে যেভাবে হোক আমরা ইমানি ভাতৃত্বকে অবমূল্যায়ন করছি আর জিনিস আমি লক্ষ্য করেছি আমি গুনাগার দীর্ঘদিন ধরে যা বলি কই এখন তো ডিজিটাল যুগ অনেক কথাই আর মুছে ফেলা যায় না এখন সবই থেকে যায় আমি এই মানে কিছু গোলালো মার্কা কথা সবসময় বলে থাকি তো এই গোলালো বলতে যে যাদের কাছে বলি তারা সব সময় কি করেন অন্যদের প্রান্তিকদের অজুহাত দেন আমি যখন হয়তো সালাপি মানহাজের আহাজের কাউকে বলি যে ভাই একটু রয়েশ হয়ে বলতে হয় ঠিক আছে না বলে একটু রয়েশ হয়ে বলেন অথবা অন্তত গালি দিয়ে না তারা বলবে ওই দেখেন হানাপিদের অমুক অমুক জায়গায় এই কথা বলেছে অর্থাৎ হানাপিদের একজন মহাপাপ করেছে কাজে আমার জন্য আর একটা মহাপাব গেল। আমি হানাপিদের একই কথা একই একই উত্তর ওখানে যে উপায় যে আমাদের তো কোনো দোষ নেই ওরা এটা বলছে তো এই একজনের গুনার অজুহাতে আর একজন আমরা গোনা করব এটা আমার মনে হয় ঠিক কথা নয় আরেকটা জিনিস হলো আমরা ঐক্য বলতে সাধারণত একমত বুঝাই আর এটা আমাদের অনেক চিষ্টা নষ্ট করে দেয় ঐক্য বলতে একমত নয় ঐক্য বলতে পরস্পরের হৃদয়ে শ্রদ্ধাবোধ আমরা সবাই যে একই ইসলামের অনুসারী এই বিশ্বাস চেতনা এতে কাদি এবাদত কাজে একমত আমরা হব না কিন্তু ভিন্ন বিচ্ছিন্নতা হয়তো দূর করা সম্ভব হবে এখানে আরো কিছু কথা আছে আহলুল সুনতাল জামাত আহুল বিদাতফত আপনারা পড়বেন বিভক্তির পরিণতি এবং বর্তমান অবস্থা ভবিষ্যৎ ধারণা একটা পয়েন্ট আছে এখানে আপনারা বইয়ে পড়বেন আমরা ময়দানে কাজ করি বিভক্তির কারণে যেটা হচ্ছে আপনাদের আগেই বলেছি আমরা তাত্ত্বিক কথা বলছি না প্র্যাকটিক্যাল কিছু কথা আপনাদের বোঝানোর চেষ্টা করছি শেয়ার করছি আপনার ওলামায় কেরাম সেটা হল আমাদের বিভক্তি কিন্তু নন প্র্যাকটিজিং মুসলমানদের ভিতরে না তারা আমার সালে নিরাপদে আসেন মা একটা পার্থক্য আছে তো ঠিক আছে তো আমাকে বলো নামাজটা বাদ দিয়ে দিতে কারণ বেনামাজিদের কোন সমস্যা নেই আল্লাহর মধ্যে বিশ্বাস করেন বেনামাজিদের কোন সমস্যা নেই খুব ভালো আছে তারা এখন বিষয় হলো যে বর্তমানে যেটা হয়েছে যারা প্র্যাকটিসিং না তারা তো প্রত্যেকে যার যার বিষয় নিয়ে আসেন প্র্যাকটিসিং মুসলমান যারা তারা আমরা এত বেশি ঝগড়া করছি আমি ময়দানে কিছু কাজ করি এটা আল্লাহ ভালো মন্ধু জানেন বর্তমানে বাংলাদেশে গ্রামে গঞ্জে গেলে দেখবেন মুসলমান বহু গুণে খ্রিস্টান হচ্ছে এছাড়া কাদিয়ানি শিয়া বাহাই কোরআনপন্থী বিভিন্ন মানে অ্যাকিউট বিভ্রান্তি সমাজে চড়াচ্ছে আমরা যখন সমাজে যে এই দুই শ্রেণীর প্র্যাকটিজিং মুসলমান আলেমদের সাথে কথা বলি এখানে রেখেছি আপনাদের বলি একটু শেয়ার করি যখন আমরা বলি যে ভাই তোমার গ্রামে বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন খ্রিস্টান হয়ে গেছে অথবা এই রকম হয়ে গেছে চলো যাই ওদেরকে দাওয়াত দি তোমরা ঝগড়া থামাও আমি জোরে আসতে যে যা বলে বলুক না আমি মোটে বাদ দিই তোমরা চলো ওইখানে যাই এক গ্রুপ বলে শোনান এসব কথা আপনিও ওদের দলের কারণ আলহাদিস ফেতনাক খ্রিস্টান ফেতনা চেয়েও বড় ফেতনা খ্রিস্টান হইলে এক ঘরে করে ফেরত আনা যাবে আল্লাহ হয় না এরপরে আর এক গ্রুপের কাছে দেখেন ওই যে বেনামাজি ওরা ইসলাম নামের কলঙ্ক ওরা খ্রিস্টান হয়েছে ভালো আসছে আমরা ইসলামটা পবিত্র হবে ওসব বাদ দেন আমরা সহি কথা বলো তা তো হোক এখন বিষয় হলো এটা হলো প্রথম পরিণতি বাস্তবে আপনারা ময়দানে গ্রামেগঞ্জে গেলে দেখবেন নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা হারাম পারিবারিক অবক্ষয় এত ছড়িয়েছে যেটা চিন্তা করা যায় এর সাথে ওয়াজ দাওয়াতে বিষয়ে। একজন ওয়াইজ মিলাদের পক্ষে বলছেন আরেকজন মিলাদের বিপক্ষে ওই গ্রামে হাজার হাজার বেনামাজি আছে এগুলো কথা হয় না মানুষের পারিবারিক বাধন ছিঁড়ে গেছে পারিবারিক ইংস্র বাড়তে তালাক বেড়ে গেছে হারাম বেড়ে গেছে এগুলো কথা হয় না মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে এগুলো কথা হয় না আবার আমরা কেউ যে মানে মাঝহের পক্ষে কেউ যে মাঝাবের বিরুদ্ধে বলছি ঘন্টার পর ঘন্টা জমজমাট কিন্তু এগুলো নিয়ে কথা হচ্ছে না এর ফলে ভিতরে ভিতরে অবক্ষয় ধর্মান্তর ব্যাপক ভালো হবে আরেকটা জিনিস আমরা আকিদা তহাবি ইমাম তহাবি বলছিলেন যে আহলুল ওলামা সালাফিম সাবেক আহলুল হাদিথ আল আসার ও আহলুল ফেক নহসেনা ফিহিম যারা সালফেস আলীন উলাম আলে হাদিস এবং আসার আলে এ এবং নাদ সবাইকে আমরা ভালোবাসি তাদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করি এই কথাটার ব্যাখ্যায় আমাদের শেখ আব্দ আল শেখ লেখছিলেন যে ইসলাম আসছে সাহাবিদের থেকে এজন্য সাহাবিদের ব্যাপারে খারাপ ধরণে আসলে ইসলাম পাওয়া যায় না কারণ কোরআন তো তারা দিয়েছে হাদিস তারা দিয়েছেন ঠিক তেমনি ওলামা কেরামের কেরাম এর মাধ্যমে মানুষ ইসলাম জানে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ হৃদয়ের গভীরে নিটুট বাংলাদেশের মুসলমানদের যত মিডিয়া বলেন এনজিও বলেন যতই আলেমদের খারাপ বলা হোক নাটকে দাড়িওয়ালা হজুরদেরকে খারাপ চিত্র করা হোক আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ কিন্তু কমে না কিন্তু যখন একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে আমরা বলেই চলেছি বিশেষ করে মিডিয়ার যুগে বিশ্বাস করেন ভাইরা এখন আমাদের সকলের ওয়াজ এক জায়গায় জমা হয়ে আছে যেটার নাম ইন্টারনেট আমি দীর্ঘনা করে ফেলি আমাদের সকলের ওয়াজ এক জায়গায় জমা হয়ে আছে ইন্টারনেট ইন্টারনেটে আমার যেটা ধারণা হয়েছে আমাদের বাংলাদেশের মাত্র পনেরো বিশ মানুষ প্র্যাকটিসিং যারা নামাজ কালাম পড়েন বা এরা কোনো না কোনো দলের অনুসরণ করেন কেউ আলিয়া কেউ ফুরফুরা কো চরমাই কো ইত্যাদি আর বাকি সাধারণ মুসলমান ইসলাম ভালোবাসে মাদেশে নামাজ পড়ে মানুষ পড়েও না কিন্তু ইমান আছে নির্দিষ্ট একটা সমস্যায় সে অস্থির হয়ে যায় ইসলাম কি বলে হয় বইয়ের সাথে ঝগড়া হয়েছে নালে বাপের সাথে সমস্যা হয়েছে অথবা চাকরি সমস্যা হয়েছে সে ইসলামের একটা সমাধান চায় সে পড়ে না কিন্তু তার ভিতরে ইমান আছে ইসলামের সমাধান সে ইসলামের সমাধান বুঝতে আলেম সার্চ করে সে দেখা গেল আবদুল্লাহ জাহাঙ্গীর ইউদিন আসাদাল অমক ইউদিন আসাদো অমক ইহুদিন আসাদো অমক ইদ অমক অর্থাৎ সমাজের যত আলেম ভালো আছেন প্রত্যেকের ব্যাপারেই সে খারাপ কথাগুলো পাবে একমাত্র একান্ত যারা শরিয়াত মানে না একেবারেই নগ্নতা নিয়ে আসেন তাদের ব্যাপারে কোনো খারাপ কথা পাবে না তাহলে সকল আলেমদের চরিত্র চরিত্রহনের মাধ্যমে আমরা কি করছি প্রত্যেকের আলেমের নাম ধরে দল গ্রুপের নাম ধরে নাম ধরে নাম ধরে আমরা যেটা করছি এটাতে ইসলামের জর কেটে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি একবার টিভিতে থাকে বলছিলাম একজন কুহর আপত্তি করছিলেন যে আমরা দুটো জিনিস বলে ভুল করছি একটা হলো আমরা সই হাদিস মতো চলতে হবে এটা ঠিক কথা আর একটা যখন বলি দেশের মানুষ কেউ কিছু বোঝে না আলমা কেউ কিছু বোঝে না এটাতে কি হয় সাধারণ যুবক সাধারণ মানুষদের আলেমদের সাথে যে এটা হয়ে যায় আমরা দেখেছি একজন মানুষ নিয়ে গেছে। আমাদের দেশে যে খ্রিস্টান মিশনারি কর্মতৎপরতা আছে তার একটা হলো মোবাইলের মাধ্যমে আমার জিনাইদে একটা ইঞ্জিনিয়ার আইটি ইঞ্জিনিয়ার একটা কোম্পানির আইটি বিশেষজ্ঞ তাকে কোম্পানি ই দিয়েছে স্কাইপ ই দিয়েছে ফিরি সে আসছে যেভাবেই হোক তার ওই স্কাইপিতে চ্যাট করে বিভিন্ন এলাকার প্যারাগুয়ে উড়ুগে বিভিন্ন জায়গায় তুমি আর কি ধর্ম আমার বাড়ি উড়ুগে আমার ধর্ম খ্রিস্টান তোমার ধর্ম কি কোনদিন শুনিনি এরা সবাই ট্রেন্ড প্রিচার খ্রিস্টান এরপরে তারা প্রশ্ন করে প্রশ্ন কি আমার কাছে প্রশ্ন নিয়ে আসছে এক গা প্রশ্ন হল অনেক মানুষ হু কিল বেনি পিপুল দ্বিতীয় প্রশ্ন হু অর্ডার টু কিল পিপুল নট ফর ফলোইং রিলিজন যাই হোক আমি তাকে বললাম যে তোমার দুটো প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে দেব তুমি তাকে মেল করে দাও পরে রেসপন্স দেখো তা প্রথম প্রশ্ন যেহেতু আপনাদের মনে প্রশ্ন বলে ফেলেছি হয়তো প্রশ্নটা আপনাদের মনে দাগ কাটবে কিল মেনি আমি উত্তরে God of the Old Testament killed millions of innocent people according to the Bible. And according to the Bible, Jesus Christ is God of the Old Testament. So, He killed many people. Bible is the first thing that is called, which is called, millions of innocent people that are called Bible. It is called, and the Christian Christian Christian is the first thing that কাজেই তিনি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছেন আমি দুই বিষটা কোটেশন দিচ্ছি অধ্যায় আছে যারা আমার রাজত্ব পছন্দ করে না তাদের আমার সামনেই না আমার সামনে জবাই করো এরপর আরো কোটেশন দিছি এটা কারোর উপর আক্রমণ উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল যে এই যে একতরফা বিভিন্ন অপপ্রচার চলছে এটার জন্য তার মনে যখন প্রশ্ন জায়গা কাছে জাহাঙ্গীর জাকি নাইন আসার দল ডাক্তার সাইফুল্লাহদ্দিন আসার দল দল কাজী ইব্রাহিম ইউদ্দিন আসাদ শাহ উল্লাহদ্দিন আসরদ্দাল ও যাবে কার কাছে তাহলে উত্তরটা কোথায় পাবো আস্তে অন্য দল বিভ্রান্ত হয়ে যাবে এই জন্য আলেমদের ব্যাপারে আমার অনুরোধ হলো আমরা সমালোচনা করি কর্মের ব্যক্তির নয় এটা আমি মাঝে মাঝে আমার সাধারণ মানুষদের ওলামাহ জন্য নয় সাধারণ মানুষদের জন্য আমি উদাহরণ দিই যে একটা নাপাক দ্রব্য নাপাক কিন্তু ওই নাপাক দ্রব্যটা যদি জগের পানিতে যায় পানি পুরোটাই না পাক কিন্তু ওটা যদি পুকুরে ফেলে দেওয়া হয় পুকুরের সব পানি নাপাক হয় না একটা কর্ম বেদাত হতে পারে হারাম হতে পারে একটা মানুষ যদি শুধু এই কর্মটা করে সে গোনাগার হতে পারে কিন্তু একজন আল দিনের দায়ী এস দায়ীতে ভুলের কারণ ওই কর্ম করেছেন এই এক কর্ম আল্লা আর ওই অনেক কর্মের ভিতরে এক কর্ম এটা এক হতে পারে না এই জন্য আমাদের আলেমদের দায়ীদের সমালোচনা করার ক্ষেত্রে খুবই সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি আর বিভক্তির পরিণতি হিসেবে আমাদের জন্য যেটা আমি হানাহানির কথা আপনার বলেছি মারামারি শুরু হয়েছে রমজান আসলে আট টাকা তারা মারামারি শুরু হয়ে যায় এজন্য গত রমজানে আমি একটা বক্তব্য বলছিলাম কিছু মজার কথা কেউ মাইন্ড করবেন না আমি বলছিলাম যে ভাই সৌদি আরবে আলমদের ইমান খুব দুর্বল আর আমি সৌদি আরবে থেকে দুর্বল ইমান হয়ে গেছি কারণ সৌদি আরবে আটটা কত তারা বিপক বিত কোনো লেখে যে কোরআন সুনরার আলোকে এইটা উত্তম কেউ বলে এইটা উত্তম এই রকম দুর্বল ইমান আমরা হয়ে গেছি এই জন্য ভাইরা এই যে হানাহানি রক্তারক্তের জন্য আলেমরা দায়ী ভাই সাধারণ মানুষ না আমি যখন কড়া করে বলি ওরানবির দুশ্মন আমি যদি কলা করে বলছু মানের তখন সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে যায় ওরা মারামারি প্রস্তুত হয়ে যায় এই জন্য হানাহানি রক্তারক্তি যদি না এড়াতে পারি আমার তো মনে হয় এই অমক মসজিদে পুলিশ দিয়া লাগবে তা না হলে আমরা নামাজ পড়তে পারব না সমস্যার সমাধানে আমাদের করণীয় সমস্যার সমাধানে আমাদের করণীয় ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি সেটা হলো এটা সমস্যা কিনা অনেকে মনে করেন আমি হক কথা বলব হাসি কাজেই বিভক্তি হলে হবে কেউ মনে করছেন যে ঐক্য হবে সত্যের উপরে কাজেই যারা সত্য আমি যেটা বলছি অন্য সবগুলো ভুল কাজে আমি হক কথা বলবো একসঙ্গে সবাই আমার দলে চলে আসবে এই ধরনের চিন্তা হলে এটাকে সমস্যা মনে করা হয় না কিন্তু আমার কাছে এটাকে সমস্যাই মনে হয় কারণ উম্মতের ভিতরে বিশেষ করে ধর্মিক মানুষদের ভিতরে যে ধরনের বিভক্তি প্রান্তিকতা আমরা দেখছি এটা যদি উলাম এখানে আপনার সবাই মিলে সহনশীলতা অন্য না অন্তত আমি সহনশীল আমি সবাইকে ভালোবাসি সবাইকে শ্রদ্ধা করতে শিখি আমার সাথীরা এই জন্য আমরা যদি সমস্যার সমাধানে হই কত গুরুত্বপূর্ণ এটা যদি অনুভব করি আমার আচরণ এটা প্রকাশ পাবে তবে আমি বেশি বিষয় লেখিনি আমি শুধু এখানে সমস্যার সমাধানে একটা বিষয়ের উপরেই গুরুত্ব দিয়েছি অন্যান্য বিষয়ের পাশাপাশি একটা তো হলো যে এই যে কারণগুলো বললাম কারণগুলো আমাদের আমরা এখানে যে হয়তো শতাধিক মানুষ আছি আমরা এই একশো দেড়শো দুইশো জন দায়ী যদি আপাতত এই কারণগুলো বন্ধ করি দেখবেন অনেক কমে গেছে ঝগড়া আমরা যদি সহনশীলভাবে কথা বলি ভিন্ন মতের আলোচনার পাশাপাশি ভিন্ন মতের মুসলমানদের প্রতি শ্রদ্ধাবোধ জানাই দেখবেন এটা কমে গেছে দ্বিতীয় হল যেটা আমি এখানে বলতে চেয়েছি সেটা হলো আসলে দূরত্ব অন্তরের দূরত্ব দেহের দূরত্ব থেকে বাড়ে আর আল্লাহ কোরআনকারিমে বলেছেন যে বিভক্তির কারণ হল বাঘ নাকাওয়াত অহংকার হিংসা শত্রু দাবোধ অথবা ওরচে বড় হওয়ার চিন্তা সবসময় বিভক্তির আমরা যখন এক জায়গায় বসি ভাইয়েরা সালাম দিই মুসাফা করি আমাদের মনের দূরত্বটা দূর হয় পরস্পরের সম্পৃতি বাড়ে ওই ওয়াজের মাহফিলের যে খারাপ কথা বলতে দেয় এই লাগে না তার সাথে আমি হাসছি সালাম দিছি মনে করো আবদুল্লাফ অনেক বড় আলেম আমি কোনোদিন তাকে দেখিনি পিস টিভি দিয়ে দেখলাম যে আমরা যখন এক জায়গায় বসবো মাঝে মাঝে মত বিনিময় হবে সালাম কালাম হবে এর দ্বারা আমাদের হৃদয়ের দূরত্ব কমবে এটা একটা কাজ দ্বিতীয় যেটা ডক্টর সাইফুল্লাহ বলেছেন যে হ্যাওয়ার কোন কোন ভাই প্রশ্ন করেছেন হেওয়ার কিনা হেওয়ার কোরআনে আসতে আপনারা জেনেছেন তবে এটা হেওয়ার বলি অথবা মোনাজারা বলি মোনাজারা বা জেদাল এটা ইসলামের সাহাবিদের যুগে ছিল না আপনার জানেন মমতা জেলেরা ক্ষমতায় আসার আগে এই যে আমরা এখন বাহাস নামে বিতর্ক করি এক একদল আরেক দল আর একমত নিয়ে প্রত্যেকে নিজের মদ জয় করার চেষ্টা করি এটা ইমাম গাজালও বিস্তারিত লেগেছেন মমতা জেলেরা আসার পরে ইসলামের পুরুনে সালাসা আর বা দেওয়ার পর থেকে এটা আসছে ইসলামে যেটা আছে সেটা হলো হেওয়ার বললে ভালো বোঝা যায় যে প্রত্যেকেই আমরা আলোচনার মাধ্যমে একটা সত্যে পৌঁছানোর চেষ্টা করি যদি একমত নাও হতে পারি পরস্পরের শ্রদ্ধা বোধ থাকবে এখন যদি আমি ডক্টর সাহেবুল্লাহকে বলবো এবং আপনারা এখানে যারা আছেন সবাই যদি আমরা নির্দিষ্ট কিছু বিষয় একটা ছোট্ট বিষয় ছোট হোক বিশ্বাস করেন ভাইরা বাংলাদেশে একটা বিষয়ে যদি বাংলাদেশের বিভিন্ন মতের দশজন আলেমের সিগনেচার করে একটা মত যায় সমাজের লক্ষ লক্ষ যুবক উজ্জীবিত হবে না মুসলমানরা আলেমরা অন্তত একটা বিষয় একমত হয়েছে তা আপনারা যদি পারেন এই ধরনের কিছু করা যে আমরা বিভিন্ন মতের বিভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করবেন সৌহার্দ্যপূর্ণ ভাবে একমত হলে আলহামদুলিল্লাহ দ্বিমত হলে লেখবেন যে এই বিষয়ে আমরা দিমত করলাম এই যে এক জায়গায় বসে দিমত করলাম এটা অন্য মতের জন্য অনেক কল্যাণকর বিষয় হবে আমি সবাইকে ব্যাপারে আহ্বান জানাচ্ছি আমাদের যারা বিশেষ করে ডিফুল্লা সৌদি ইউনিভার্সিটি আলমসিয় সভাপতি হিসেবে তাকে অনুরোধ করব আমাদের সকলের পক্ষ থেকে এবং যেহেতু এম্বাসি আলহামদুলিল্লাহ আমাদের এই ধরনের ভালো কাজে সাপোর্ট দান করেন আমরা তাদেরকে সুক্রিয়া জানাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আমি আশা করব এই ধরনের কোন হেয়ার বা কোন ইজতেমার ব্যবস্থা যদি করতে পারেন এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে আমি আর দীর্ঘ করছি না আমার কথা মোটামুটি শেষ করে ফেলছি আপনাদের কোনো মুদাখালাত মানে প্রশ্ন নয়, আপনাদের সমালোচনা বা সংযোজন থাকলে আপনারা বলবেন আলহাম আল্লাহ ট্রাস্ট সোনা তো ভাষিত জীবনের জন্য